সম্পাদন করা শিক্ষা না দিয়ে কেবল তাদের খেয়ে খর সংগ্রহ করেন ফল ভোগ করতে হয় এবং তার সমস্ত ঐশ্বর্য সম্পাদন করে রাজা রাজ্যপাল অথবা রাষ্ট্রপতির পদ গ্রহণ করা উচিত নয় তাদের কথব্য হচ্ছে কিভাবে বর্ণাশ্রম ধর্ম আচরণ করতে হয় সেই সম্বন্ধে প্রজাদের শিক্ষা রাজা যদি তার সেই কর্তব্য অবলেখ করেন এবং প্রজাদের থেকে কেবল করি গ্রহণ করেন তাহলে যারা সেই সংগ্রহের সরেখ অর্থাৎ সমস্ত সরকারি কর্মচারীরা ও রাষ্ট্রপ্রধানের তাদের সকলকে জনসাধারণের পাপ খার্মে ফলভোগ করতে হয় প্রকৃতির নিয়ম অত্যন্ত তাকে সেখানে অনুষ্ঠিত পাপ কামে ফল ভোগ করতে হবে তাই বৈদিক সমাজে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করাবার জন্য গৃহে নিমন্ত্রণ করচলিত রয়েছে কারণ ব্রাহ্মণ ও বৈষ্ণবের চাপ ফল থেকে তাকে মুক্ত করতে পারেন কিন্তু গুণা ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সর্বত্র নিমন্ত্রণ গ্রহণ কর কোনো বাধ্যবাধক নেই তবে যেই অনুষ্ঠানে ভগবানের প্রসাদ বিতরণ হয় সেখানে অংশগ্রহণ করছে ক্ষণবাদ বহু সূক্ষি সাধারণ মানুষের কাছে কিন্তু কৃষ্ণ ভাবন আমৃত আন্দোলন সারা পৃথিবীর মানুষদের মঙ্গলের জন্য এই বৈদিক জ্ঞান বিজ্ঞান সম্মে বিতরণ করছে এখানে কথা হচ্ছে যে রাজা এবং রাজা গনেরা যদি কার্য প্রজাদে কার্য ফল ঠাকা পয়সা না ধান ধন ইত্যাদি তা থেকে যদি খড় নেয় কিন্তু প্রজাদের জন্য কিছু উপকার করে না বিশেষ করে যদি প্রজাদের বর্ণাশ্রম ধর্ম শিক্ষা না দেয় এভাবে প্রজাদের শুধু প্রজাদের শুধু শোষণ করে তাহলে তাদের সর্বনাশ হবে ভগবানের কৃপায় রাজাগণ সেই উষ্ণ পদ প্রাপ্ত করা হয় এবং কি রাকসী রাজার আজকাল বর্তমান যুগে সমস্ত রাজা এই দেশে রানী সব রাক্ষসী প্রবৃদ্ধি হয় সকলে তবু যেই সেই রকম বড় পদে আছে সেটা যেকোনো কারণে ভগবানের মনে পূর্ব পূর্বজন্মে সুকৃতির ফল কিছু সুকৃতি করেছে যাতে এইখন বড় পদ প্রাপ্ত হন চৈতন্য চারিত আমসেন শাহ সমাজ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এক হিন্দু তার পরিপ্রেক্ষিত এক হিন্দু সাধু নবদ্বীপ থেকে চলে আসছে এবং তার সাথে আছে। তো সেই সমাচাপ পেয়ে ভয় লাগেছে হয়তো আমাকে আক্রমণ করতে চলে আসছে সেজন্য সনাতন গর স্বামী থেকে জিজ্ঞেস করেন কি হচ্ছে এই ছাতন গর স্বামী ছেন রাজা কে নাব হুসেন শাহকে একটু সান্ত্বনা করার আতে থাই না আসছেন তার সাথে দু একজন আছে বেশি না তবু ওই রাজা এই কথা শুনে অসন্তুষ্ট ছিলেন যে না শুনেছি অনেক লোকজন আছে তার সাথে তো অনামন্ত্রী সেইসব ছত্রী তার কাছে কি আবার জিজ্ঞেস করেন কি হচ্ছে এই ছ আমার রাজ চলে আসছেন কি জন্য আক্রমণ করা না কি জন্য ছাত্রী বলেন যে আপনি তো রাজা আপনি ভগবানের প্রতিনিধি নরদে মধ্যে আমা অর্থাৎ কৃষ্ণে প্রতীক হচ্ছেন রাজা এক বিভূতি আছে বিভূতি যোগ দশম অধ্যায়ের মধ্যে আছে যে সেই উচ্চ পদ প্রাপ্ত আছেন ভগবানের কৃপায় এই তো একটু বিচিত্র আছে যে যদি ভগবানের কৃপায় সেই পদে আছেন যে এই রাজা সিং প্রতিষ্ঠিত আছেন তাহলে কি করে নাব হুসে শাহ তাহার সম্বন্ধে কথা আছে যে ও সনাতন বলেন তো আমার সাথে চলো আমরা উৎখালে যাব উড়িষ্যার তো সনাতন গোস্বামী বলেন যে তো আপনার অভিপ্রায় রাজা আক্রমণ করা সেটা ভগবানকে দেশ দেওয়ার জন্য অভিপ্রায় আমি ভাগি হতে পারে না আমি যাব না তো কি করে একজন ভগবানের কৃপায় এত উষ্ণ পদ পায় ভগবানকে লাঞ্ছনা দেওয়ার জন্য সেটা সম্ভব না কেউ ভগবানকে কোন রকম ক্ষতি করতে পারে না কিন্তু এই নওয়াব হুসেন সারের সেই উদ্দেশ্য ছিল যে আমরা ওই হিন্দু প্রদেশে যাব আক্রমণ করব, বিজয় হব এবং সকল মন্দিরে বিনষ্ট করব, ব্রাহ্মণদের শির খেটে আমরা আনন্দ পাবো কি করে সম্ভব মানে ভগবানের কৃপায় তার উষ্ণ প্রতিষ্ঠিত হয় কিন্তু কি রকম কৃপা সেটা কিছু পূর্ণ কার্মা ফল যার সাথে অভিলাষ আছে রাবনা আর একটা উদাহরণ আছে রাবণ তো ঋষিপুত্র ছিল এবং রাবণে এই পুত্র ইন্দ্রজিৎ তার নাম ইন্দ্রজিৎ ছিল কারণ ইন্দ্র কে জয় করেছেন তো ইন্দ্রজিৎ খুবই কঠোর ছিলেন যজ্ঞ অনুষ্ঠানে সম্পন্ন সম্পাদন করা এবং যজ্ঞ করার শক্তি পেলেন ব্রাহ্মণকে এবং ভগবানের প্রতিনিধিরা দেবগণকে চাপ দেওয়ার জন্যে তো এটি বিচিত্র না যে ভগবানের থেকে লোকের শক্তি পাই ভগবানের বিরুদ্ধেই কাজ করে জন্য কিন্তু সকল শক্তি ভগবানের থেকে হয় ইনি শক্তিমান এবং ইনি অশুদেরও শক্তি দেন এবং কি অনেক অশুদের বিশেষ বুদ্ধি আছে এবং অনেক কাল্পনিক মানসিক ধারণা আবিষ্কার করে যাতে তারা প্রমাণ দিতে চাই যে ভগবান সেই রকম বস্তু তো কিছুই নেই কোনো ভগবান নেই তো আজকাল অনেক বুদ্ধিমান বৈজ্ঞানিক এবং অধ্যাপক আছে তারা বলে যে কোনো ভগবান নেই প্রমাণ আছে আমরা অনেক ফর দেখেছি বিশ্লেষণ বৈজ্ঞানিক রূপে আমরা বিশ্লেষণ করেছে এবং প্রমাণ পাইছি যে এই জগতে কোন সৃষ্টি হলো না তো এক দিন না সময়ের আগে তো দিন ছিল না এক সময় সময়ের আগে এক সময় এক বিরাট বিস্ফোরণ হলো বিগ ব্যাং আমরা কি বলতে পারি প্রপাত অনেকবার বলছে ননসেন্স মানে বুদ্ধিহীন একদম বুদ্ধিহীন ধারণা আছে বুদ্ধিহীন বিচার কিন্তু বুদ্ধি দ্বারা তারা শ্রেষ্ঠ করে এই বুদ্ধিহীন প্রস্তাব উম স্থাপন করিরকম বুদ্ধি বুদ্ধি আছে বুদ্ধিহীন ধারণা প্রস্তাব করো যেন তো সেই বুদ্ধি কথায় থেকে আসে সে ভগব গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে বুদ্ধি এর বুদ্ধি আমা আমি আছে তো এই যে বিচিত্র না যে ভগবানের বিবৃদ্ধি বুদ্ধি শক্তি লোক দেহ যা আছে সে তো থাকে থেকে আসে ভগবান সবাইকে একটু সমান দেন। এবং আমরা সেই স্বতন্ত্রতা প্রয়োগ করতে পারি ভগবানের সেইবাই না ভগবানের বিরুদ্ধে ভগবান নিরপেক্ষ আছেন তো এখানে কথা আছে রাজা দেয় আছে বানাশ্রম ধর্ম সম্বন্ধে প্রজাদে শিক্ষা দিতে সাধারণত আমরা শুনি যে ব্রাহ্মণ দেয় ব্রাহ্মণ আছে শিক্ষা দিতে কিন্তু এখানে যে রাজা ও আছে প্রজা দেখা এখানে এই লেখা আছে বেদ জ্ঞানই আছে দ্বিজ এই শব্দ আমরা অনেকবার শুনেছি জন্ম নেই যায় শূদ্র কেউ বলতে পারেন সংস্কার দ্বিতীয় সংস্কারের দ্বারা বিশেষ করে উপনায়নম সংস্কার তো দ্বিজ এই শব্দের অর্থ হচ্ছে বৈশ ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ দেহ খুলে যারা জন্মগ্রহণ করে প্রথাতে তারা অধিকারী আছে উপনায়নম সংস্কার দ্বারা সংস্কৃত হতে এই খলি যুগে ওই বৈদিক প্রথা এখন সেটা ব্যবহারিক নেই কারণ কল কলি যুগে শূদ্রুজ শিশুর দে মনোভাব তো শূদ্র মতো না পশুদের মতো শুধু মনেকে সৌচতি ইতি শূদ্র যারা শোক প্রকাশ করে যারা ব্রহ্মী না যারা সময় সকল ব্যাপারে শোক প্রকাশ করে না বেশি আকাঙ্ক্ষা করে তারা সুদ্র মত এর অর্থ হচ্ছে যে তারা ইন্দ্রিয় দমন এবং বিশেষ করে মনোবৃত্তি সংযম করে না সেই রকম লোক শূদ্র না পশু প্রয় বলা যায় তো জন্ম না শূদ্র শিশুর সকল শিশুর মনোবৃত্তি সেই রকম আছে কিন্তু এই রকম বিভাজনা ছিল না কারণ সবাই হংস জাতি ছিল প্রায় সবাই তো পারমহ প্রায় ছিল বিশেষ করে আরম্ভে এই বর্ণাশ্রম ধর্ম পালন করা এবং প্রয়োজন ছিল তো এটা খুব বৈজ্ঞানিক ব্যাপার ছিল যে কি করে ব্রাহ্মণ ক্ষুদ্র অন ব্রাহ্মণ পুত্রীর সাথে সংযুক্ত হয় বিবাহ সংস্কার সেটা আর একটা সংস্কার এবং জীবনযাপন করার দ্বারা তারা তাদের মানে সেই পুত্রী সেই কন্যা এখন বিবাহিত আছে নারী তা গর্ব থেকে আরো উপযুক্ত শুদ্ধ ভাবনা সম্পন্ন জন্ম হবে কিন্তু এই কলিযুগেই এই প্রথা চলে না সাশ্রয় আছে লেখা যে উষ্ণ ব্রাহ্মণ খুলে যদি একবার জন্ম দেওয়া হয় যার আগে গর্ভ হলো না তো হয়। বংশ্র সেজন্য হলো শূদ্র সম্ভব ব্রাহ্মণদের শিশু তো শুধ্রের শিশুর মত শূদ্র মত আছে কিন্তু বড় সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে যে ব্রাহ্মণ শিশু সংস্কার এবং প্রশিক্ষণের দ্বারা এই অদর্শ ব্রাহ্মণ হবে কিন্তু কালি যুগে সেই আসা তো নেই অনেক রাক্ষস ব্রহ্ম গাড়বে জন্ম ফেয়েছেন কলিযুগে ব্রাহ্মণ দেয় পরিবারে জন্ম গ্রহণ করবেন সেটা আমরা দেখছি সবাই না এখনো বেঙ্গালের মধ্যেই করে না এই বইতে আছে। বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় বেঙ্গালের মধ্যেই আসল সাদা চারি ব্রাহ্মণ খুব ক্ষম আছে খুব ক্ষম আছে হাতে আঙ্গোলে আমরা পারি প্রায় এই আছে সাদা চারি ব্রাহ্মণ আছে পশ্চিম বাংলায় সব কমিউনিস্ট আছে মৎসাহারি শুধু মৎসা না সব কিচ্ছু আহারি যা আছে খিচ্ছু যা তারা খায় এবং এই দেশে প্রায় সব ব্রাহ্মণ বাংলায় চলে গেছে কমিউনিস্ট হতে বাকি যা আছে তার মধ্যে সাদা চারই খুব কম আছে সাদা চার সেই তো এইটা ব্যাপার ও ব্রাহ্মণ তো শাস্ত্রবিদ হাওড় কিন্তু খেয়ে আছে যে শাস্ত্র খুব কম ভারত এ অন্য রাষ্ট্র বেশ ব্রাহ্মণ কিছু আছে অধিকাংশ অনেক মদ খায় বেবিচা করে অনেক কিছু করে গর্ সে কহো হম কথিত হারতে প্রবাদ গর্ সেই কহো হিন্দু হিনু শরম সেই কহান চাই যে হিন্দু হায় কিন্তু শাস্ত্র আর কি আছে সম্বন্ধে কিছু জ্ঞান নে জান রুচি নেই হিন্দু হায় মনে হাম মুসলমান দে বৃন্দ করি সেটা আমাদের হিন্দুদের হাওয়া একমাত্র লক্ষণ তো শ্রম সেই কহ তো এখনো সদ ব্রাহ্মণ আছে খুব কম আছে কিন্তু আছে এখনো শাস্ত্র পড়ে বেদবিদ কম্পৃগ বেদী আছে যজ বেদী আছে শাস্ত্র জানে এবং সদা চাপ পালন করে কিন্তু এই কলি যুগ এই তো আছে যে সেই রকম ব্রাহ্মণ তো নিজে বংশে পরম্পরা জ্ঞান সম্পন্ন হলেও এবং সাদা পালন করেও তো অনেকে খুব দম্ভিক আছে এবং তার মধ্যে অনেক আছে যে মায়াবাদী আছে স্মার্থ ব্রাহ্মণ মায়াবাদী আছে শঙ্করাচার অনুগামী সেটা ব্যবহারে নেই উপযোগী ওই বৈদিক পন্থা পালন করার জন্য খুব কম আছে সেই জন্য এই খলিযুগে শাস্ত্র অনুমোদিত ফঞ্চরাত্রিক বিধি ব্রাহ্মণদের সৃষ্টি করার জন্য তো ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ সকলে দ্বিজ আছে এই তিন জাতীয় পুরুষ সন্ধানের উপনায়নম সংস্কারে দ্বারা সংস্কৃত হয় এই সংস্কার আছে সেই ছেলেদের প্রস্তুত করা তো ব্রাহ্মণ ছাত্র এবং বৈশ এই তিন বর্ণ পুরুষ সন্থানের বেদ শিক্ষা পায়। একচু ক্ষত্রিয় আর একচু এবং ব্রহ্মীয় ব্রহ্ম জ্ঞানী ব্রহ্ম মানে এই শব্দ এই শব্দের অর্থ হচ্ছে বেদ তো এখানে যে রাজা দেয় আছে প্রজাদ শিক্ষা দেওয়া বর্ণাশ্রম বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে শিক্ষা দেওয়া তার কি কথা বা আছে এটা বুঝতে হবে এর মধ্যে কিছু জটিল বিচার হতে পারে যেমন বৈদ্য কবিরাজ কি ব্রাহ্মণ না শুদ্র কবি জানেন সেটা পাওয়া যায় না ওই ছড়ক সংহিতা আছে সেটা মুখ্য আয়ুবেদিক সাহিত্য যে আজকাল উপলব্ধ আছে তো সেটা সংস্কৃত অনেকেই অনেকে অনেক তো আয়বেদ পড়ে না কিন্তু আয়বে ছাত্রদের মধ্যে এই পশ্চিম বাংলায় এক আয়ুবেদিক কলেজ আছে নবদ্বীপে তো তারা সংস্কৃত সূত্র ও শ্লোক আয়বেদ এ যেহেতু পড়ে সংস্কৃতই কিন্তু বিশেষ করে তারা শিক্ষা বাংলা মাধ্যমে আছে কিন্তু আসলে এই ওই আয়াব শিক্ষা জন্য তো সংস্কৃত জ্ঞানী হতে হবে তো সংস্কৃত এই ভাষা তো সুদ্রের জন্য না সেই জন্য কেউ কেউ বলে যে আয়বেদ না কবি রাজি সেটা ব্রাহ্মণ অনেরা অনেক না তোর রক্ত স্পর্শ হয় এবং রক্ত সেটা অস্পৃশ্য তো সেটা সুদ্রবৃত্তি তো সিদ্ধান্ত কি কঠিন এই প্রশ্ন ছিল যে দ্রৌণাচার্য ও ব্রাহ্মণ ছিলেন কিন্তু তার প্রকৃতি ক্ষত্রিয়া দেওয়ার মতো ছিল এবং যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির নাম সেটা ক্ষত্রিয়া নাম এবং ওই ক্ষত্রিয়া বংশে জন্মগ্রহণ করে পুত্র, ফণ্ড যুধিষ্ঠিয়া মানে স্থির আছেন যুদ্ধে বয় করে না কম্পিত হন কিন্তু তা স্বভাব এবং প্রবৃতি তো ব্রাহ্মণদের মত কি ব্রাহ্মণ চলে না ক্ষত্রিয় ক্ষত্রিয় ছিল কিন্তু তার স্বভাব তো খুবই ব্রাহ্মণ দেয় প্রবৃত্তির মিশ্রিত ছিল তো এইসব ক্ষতি সব আসাম ক্ষেত অনেক বিস্তৃত হতে পারে সেজন্য রাজা দে ঠিক মতো শিক্ষা আছে ব্রাহ্মণ কে আছে ক্ষত্রিয় বৈশ সূদ্র সূদ্র থেকে নিচ এইসব বুঝতে হবে এবং সকলে কি কি কর্তব্য আছে ধর্ম এখানে সু শব্দে শিলপ্রপাদ অনুবাদ দিয়েছেন থার যে কর্তব্য সম্পাদনে ধর্ম এবং এই দুই শব্দ তো প্রায় এগিয়ে আছে ধর্ম মানে ও ধর্ম এই এই শব্দের মূল অর্থ হচ্ছে যা আমরা ধারণ করি আমাদের কি মূল স্বভাব সে কি তো ফরম ধর্ম কি আছে জৈব ধর্ম ফরম ধর্ম আর্থ ধর্ম সেটা তো যে সকল আর্থ কৃষ্ণ দাস আছে তো সেই ধর্ম থেকে কত্তব্য আছে যে যেহেতু আমরা কৃষ্ণ দাস সেই জন্য আমাদের কর্তব্য আছে কৃষ্ণ সেব করতে তো স্বভাবের সাথে হয় এইটা ওই মীমাংসে এই প্রবাদ আছে আয়ু রৃত্যায় তো কথিত আছে যে ঘি আমরা যদি খাই আমাদের দীর্ঘ আয়ু হবে কি না এই দেশে আমরা জানি না কারণ খুব কম লোক ঘি খায় বেশি সয়াবিন তেল খায় তার থেকে দীর্ঘ আয়ু হবে কি না জানেনা কিন্তু ঘি আমরা সেই জন্য আয়ু এবং ঘৃত্যা তো এই দুই শব্দে প্রায় একই চটফর্য আছে তো এই ন্যায় হচ্ছে এই প্রথা যা দ্বারা শাস্ত্র উপদেশ বিশ্লেষিত হয় মানে এখানে এই শব্দের অর্থ হচ্ছে এই আয়ু এর অর্থ গৃথ ঘি এই শব্দের অর্থ আয়ু এই এই প্রসঙ্গে তো ঠিক সেইভাবে ধর্ম এই ধর্ম শব্দ কয়েক ভাবে অনুবাদিত হতে পারে কিন্তু বিশেষ করে এখানে ধর্মা এই শব্দের অর্থ হচ্ছে কর্তব্য তো ধর্মা ধর্মে কয়েক স্তর আছে মূল ধর্ম মূল ধর্মা না সর্বোৎকৃষ্ট ধর্ম মূল মনে যা সবচেয়ে নিচে আছে কিন্তু মূল আমরা মূল ধর্ম বলতে পারি না সৃষ্ট ধর্ম দুই শব্দের একই অর্থ আছে সৃষ্ঠ ধর্ম না আসল ধর্ম সেটা সকল জীবদের ধর্ম আছে কৃষ্ণের সেবা করতে। এবং কৃষ্ণের ধর্ম কি জীবেশ্বরূপ হই কৃষ্ণ নিত্য দাস কৃষ্ণেশ্বরূপ হই জীবের নিত্য প্রভু তার ধর্ম আছে জীদের শিব গ্রহণ কর এবং তাহে পালন পোষণ করা। করু ধর্ম আমাদের কাব্য আছে কৃষ্ণ শিব করতে সেটা জীব ধর্ম কিন্তু এই জড় জগতে সবাই কৃষ্ণকে এই বর্ণ আশ্রম বিবস্থা আছে যাতে লোকেরা সখাম খড়িতে সখাম খরে সখাম এখানে সময় বর্ণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্র সরে আস্তে আস্তে আস উ ধর্ম অর্থাৎ জৈব ধর্ম কৃষ্ণ শৈবাই নিযুক্ত হতে পারে বর্ণাশমাচরা প্রথাপ পুরুষে না ফরফমান বিষ্ণুর আর যে পন্থাৎ নান সাধারণ লোকের জন্য এই বর্ণ আশ্রম পালন করার দরকার আছে যাতে তারা সেই নিজে কামা করার সাথে বিষ্ণু আরাধনা করতে পারেন এই বর্ণ আশ্রম সমাজে কেন্দ্রবিন্দু হচ্ছে যজ্ঞ সম্পাদন কর ওই রাজা সকল প্রজাদের সকল না মুখ প্রজাদে আই থাকে কর নেয় তো সেই কর থেকে সমাজ কল্যাণের জন্য কিছু প্রকল্প করেন যেমন নতুন রাস্তা সড়ক বানানো খুয়া খুব বানা ব্রাহ্মণ দেওয়া দান দেওয়া এবং বিশেষ করে অর্থ দ্বারা মহান যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করে এই যজ্ঞ দ্বারা বিষ্ণু আর হয় এবং এইভাবে সকল সমাজ বর্ণের সক প্রজাদ সবী প্রচেষ্টাপ ফল ভগবান বিষ্ণুকে যজ্ঞ অনুষ্ঠানে যজ্ঞ অগ্নে দ্বার নিবেদিত হয় তো ক্ষত্রিয় দেয় রাজার কর্তব্য আছে প্রজাদের শিক্ষা দেওয়া যাতে তারা সকলে সহযোগিতা করে সমাজে শৃঙ্খলা রাখে এবং রাজা নেতৃত্বে এই সকল প্রয়োজনীয় বস্তুর প্রস্তুতি করা হয় এবং এইসব বস্তু নিয়ে যজ্ঞ অনুষ্ঠান করা হয় বিষ্ণুর আরাধনা করা হয় এবং এই এইভাবে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এই এইভাবে সবাই সকাররে আস্তে আস্তে ওই শুদ্ধ বিষ্ণু ভক্তি স্তরে অধিষ্ঠিত হন এবং যদি এইসব না করে তাহলে যার দ্বারা তারা রাজা পদ না আজকাল রাজা তো খুব কম আছে রাজা পল আছে বড় পদ ফ্যারা পেয়েছেন কিন্তু যারা এই বড় পদ পেয়ে শুধু প্রজাদের শোষণ করে তাদের ফুণ খনে খনে নষ্ট হয়ে যায় সেই জন্য অনেকবার আমরা দেখি যে রাজাদের হত্যা করা হয় খুন করা হয় তাদের সমিতার ফল তো এক এই হঠাৎ সবকিছু নষ্ট হয়ে যায় তো এই রাজা ছিলেন দেশের মধ্যে সবচেয়ে বড় এবং তার দুই সেকেন্ড এর পরে জমা বাড়িতে জমে কাছে যায় নিজের কারমা কাহিনী বলা জন্য জমে কাছে যায় হম তো শিল প্রভুপা দেব ইচ্ছা ছিল যে যাতে এই সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভক্তি প্রসারিত হবে এবং যাতে সার পৃথিবীতে সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা হবে যাতে লোকেরা নিশ্চিন্তভাবে ভাবে কৃষ্ণ সেব করতে পারেন সেই জন্য শিলপ্রপাধ্যায় ইচ্ছা ছিল যে রাজাগণ এই শ্রীমৎ ভাগবত থেকে শিলপ্রপাধ্যায় থেকে পরামাশ কার্য করবেন দৃষ্টি থেকে অনেক দূর আছে কিন্তু এটা বুঝতে হবে যে এই শিলপ্রপন খ্রিস্টভক্তি প্রচারণায় প্রচেষ্ট শুধু এই হিন্দু সম্প্রদায় এটা এক সাংস্কৃতিক বৈজ্ঞানিক এবং ধর্মিক প্রচেষ্টা সারা পৃথিবীর মধ্যে নতুন প্রকাশ দেওয়ার জন্য आजकाल पूरा समाज घर अंधकारा जीवन की उद्देश्य आंद्रिय तर्पण हो जीवन एक मत उदेश সাদা কেও কেউ সেটা কি আছে কেউ জানে না কেউ শুনে না যে সেই রকম আচরণ আছে সাদা আচার হচ্ছে সাধারণ তো অশ্লীলতা অশ্লীল তো যাতে রাজা প্রজা সবাই যারা এখন দিশাহীন আছে তারা জীবনে আসম পরামাস উপদেশ পাবেন শিলপ্রপাতে শ্রীমদ ভাগবত থেকে সেজন্য শিলপ্রভাত পঞ্চরাজ কি দীক্ষা এই উপন্য সংস্কার সম্পাদিত করেন যাতে নিচ বর্ণ না বর্ণাশ্রম অর্থাৎ হিন্দু সমাজে বহিষ্কৃত লোকদেরও কৃষ্ণ ভক্তি অনুশীলন করার দ্বারা যথার্থ ব্রাহ্মণ হয় সুশিক্ষিত হবে সুশিক্ষিত মনে এম পিএইচডি সেই রকম নয় শাস্ত্রবিদ হয়ে সকল সমাজের লোককে যথার্থ শিক্ষিত যাতে সার পৃথিবীতে রাম রাজ্য যেমন মহারাজের সময়ে রামচন্দ্র ভগবানের সময়ে সেই রকম পরিবেশ হবে সেটা অনুকূল হবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য হরে কৃষ্ণ কারো প্রশ্ন আছে কি প্রশ্ন নেই এর অর্থ কি আমার কথা কেউ বুঝিনি না সব কিছু শিকা করেন না কিছু অস্বীকার করেন না রুচি নেই এর মধ্যে না উৎসাহী হাঁচাই প্রসাদ সেই করে করার জন্য এর অর্থ কি কোনো প্রশ্ন নেই হরে কৃষ্ণ আপনাদের মন আমি পড়তে পারি না সে জন্য Krishna কৃষ্ণ বিরাম দিচ্ছি বিরাম দিচ্ছি আপনারা আরাম করেন বিশ্রাম বিড়াম দিচ্ছি যাতে আপনারা বিশ্রাম করতে পারবেন আমিও Hare Krishna Biram dhichhi. Biram dhichhi শিলপ্রোপা কী জয় শ্রীমদ্ভাগবত কী জয় হরে কৃষ্ণ